সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ও রবিল ওবতুল মুহিল ও আয়লা আলহি ও আসাহি আজমাইন আছে সম্মানিত সুদর্শক পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা পিছটি বাংলার এ বিশেষ অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার আসলে ভাবতে অবাক লাগে যে আমরা মুসলিম মুসলিম তো তাকেই বলে যে তার জীবনটাকে সপে দিয়েছে আল্লাহ রব আলমের ইচ্ছার অধীন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের তরিকার বাহিরে সে কোনো কর্ম করবে না এই স্বীকৃতি দিয়েই ইসলামের ঘরে সে প্রবেশ করেছে তারপরেও তার ভিতরে অনুপ্রবেশ করেছে অনেক সংস্কার ভাবতে নিশ্চয়ই শরীর আটকে ওঠে মন কেঁপে যায় শিউরে উঠে দেখো। সুদর্শক এমন কিছু কুসংস্কার মৈয়েত কেন্দ্রিক মৃত কেন্দ্রিক। আমরা আজকে দেখি যে মৈয়েতের সানে নানা উপাধি লাগিয়ে দেওয়া হচ্ছে হয়তোবা বলা হচ্ছে মার হোম কেউ তাকে মা হোর কেউ তাকে একেবারে জান্নাতি বলেই দিচ্ছেন কেউ তাকে শহীদ বলে আখ্যায়িত করে ফেলছেন এগুলির যৌক্তিকতা কতখানি তাছাড়া আমাদের সমাজে যে সলাদ আদায় করা হয় মাইয়েতের জন্য মাইয়েতের দোয়ার জন্য তার মসরূম তরিকা কি আর আমরা কিভাবে করি এটি হচ্ছে এ পর্বের মূল প্রতিবাদ্য বিষয় আর এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে বিজ্ঞ আলেমগন আমাদের সাথে যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব প্রথমে আমার ডান দিকে উপদিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন শেখ আবদুর ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং আমার বামে আছেন উদীয়মান এবং আমার সর্বামে আছেন বিশিষ্ট বিন আব্দালাম আর সম্মানিত শুধু আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম মৈতকেন্দ্রিক কত কুসংস্কার একজন মানুষ তার জান্নাতি হওয়া বা জাহান্নামি এটাকে নির্ধারণ করার ক্ষমতা কোনো মানুষের আছে প্রাথমিক এই ব্যাপারে আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ আবদুল ইয়েসিফকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মাল্লা নবী বা যেন আপনাকে আমরা ধন্যবাদ জানা এই জন্য যে আপনি আমাদের সামনে অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় পেশ করলেন যা সমাজের জন্য সকল মুসলিম পুরুষ ও নারীর জন্য একান্ত জরুরি আসলেই একজন মানুষ মরার সাথে সাথেই তাকে কেউ বলছে শহীদ আবার কেউ বলছে এইসব শব্দগুলি তাদের জন্য ব্যবহার করা কেমন হয় আচ্ছা শব্দগুলির এক একটার একটা অর্থ এবং ব্যাখ্যা দিলে যতক্ষণ আমরা সর্বপ্রথম বলি মকফুর মুর শব্দের অর্থ হচ্ছে যাকে ক্ষমা করা হয়েছে কর্মবাচ্য বিশেষ যে ক্ষমা তো এই ব্যক্তি ক্ষমা পেয়ে গেছে আরেকটা শব্দ আর একটা শব্দ হচ্ছে जारति रहमत बर्षण करा गई मरहम और मकफुर शब्दा जीना शब्दा उन्नी क्षमा प्राप्त की ना, जी ना।, करा जावे ना। तो, की ना, आमी तो जानी ने। जी से आल्लर हाथ उन्नी दया प्राप्त क्या तो आल्लर हाथ से, से बोलते কি বলা উচিত আমরা কি বলবো যেটা রাসুল সালাম সেটা বলবো আমরা জানাজাকে জানাজাই বলবো আপনারা জানাজাতে আসেন আপনারা জানাজার জন্য প্রস্তুতি নেন এগুলো আমরা বলবো কি বলবো যে আহমাদের জানা যা মারহম এইসবগুলো আল্লাহ থেকে মাফ করে দিন এই দোয়া রসুল সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন পর্যায়ে শিখিয়ে দিয়েছেন আমরা একটা মানুষের নাম উল্লেখ করে রাহেমাহুল্লাহ বলতে পারি জানাজাকে সামনে রেখে যার জানাজা তার বিষয়ে বলতে পারি যে আহমদ রাহেমাহুল্লাহ রাহেমাহুল্লা কিন্তু বা জানাজা মারহুম মকভুর এগুলো বলা যাবে না ওসমান বিন রাহ একজন বিশিষ্ট সাহাবি ছিলেন এবং উনি যখন মারা যায় মদিনার আনাচে কানাচে গলি গালি বাড়ি বাড়ি শোগাহত হয়ে যায় সব আমি নবী মোহাম্মদ রসুলাম আমি নিজেও জানি না আমার সাথে কি করা হবে আর তুমি কিভাবে ওসমান বিনোহনের স্যাট্রিফাইস করলে যে ওসমান বিনিয়া ব্যাপারে যদি সেই সাক্ষী গ্রহণযোগ্য কবুল না করেন কি ভাবে না এ বিষয়ে একটা আমরা আমরা তো অনেক সময় যুক্তিকে খুব প্রাধান্য দিই মানে যুক্তি মানে আমার পুঁজি থেকে আমি বুঝি এখানে যুক্তিগত দিকও আছে যে ধরেন যে উনি নেতা আমি পাশে বসা এখন যদি তার অনুমতি ছাড়া সম্পদ তার সম্পদগুলো আমি দেই তাহলে এর উপরে মাতব্বরি করা হলো না সে কি খেপবে না তো রহমত এবং মাঘ ফেরাত এটা হলো আল্লাহর ভান্ডারের জিনিস আল্লাহ বিতরণ করেন এখন আমি যদি একজনকে বলি যে ও রহমত প্রাপ্ত রহমত পেয়ে গেছে আল্লা পেয়ে গেছে আমি যেনব্বর আল্লাহ আমি একটু একজন মাইগিত প্রতি বললাম ভালো ধারণা করে কি এরকম বলা যাবে ভালো ধারণা করেও এই কথা বলা যাবে না কারণ ভালো ধারণার আওতা ভুক্ত যে আমার তার ব্যাপারে ভালো ধারণা এটা যে আল্লাহ তাকে ক্ষমা করবে আমার ভালো ধারণা এর উপরে যে আল্লাহ এর প্রতি রহম করবেন এভাবে বলতে পারি ভালো ধরণে আল্লাহ সেজে যাওয়া শব্দ হাতে এবং সেটা যদি দেখা যাচ্ছে যে দলীয় লোক হয় তাহলে সেই ক্ষেত্রে ওর নাম পড়ে গেল শহীদ এখন সবগুলো ওর সাথে ব্যবহার হয় মারহম হলো আবার শহীদও হয়ে গেল এই শহীদ বলার বিষয়টা ঠিক যেভাবে বলা হয়েছে মানে শহীদ হয়ে গেলেই তো সে জান্নাত জান্নাতের অধিকারী এবং বিশেষ মর্যাদার অধিকারী আল্লাহ বলা হয় ওই ব্যক্তিকে যাকে জান্নাতের সাক্ষ্য দেওয়া হয়েছে যেটা হচ্ছে সম্মানিত একটি বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো এই শিক্ষণীয় আসরে আলেমদের মাজে কেউ দূরে যাব না প্রত্যাশা এই আসসালাম আলাইকুম আহমতুল شریف موسلہ ہدی کیوں اللہ وحدہ बो आल्ला कलम चैलेंज कर मत पृथ्वी जमुम जीवन के आलोकित दे, देख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 सत्यता बना देख सत्य उन्मोचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सातटांगे टी बांग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 আল্লাহর দিন কে সমুন্নত করতে যে দিন বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধী আল্লা দ্রোহী কাফের মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে কাফেরদের হাতে মারা গেছে আবার যুদ্ধ করতে যে মুসলমানের হাতে মারা গেলে কিন্তু শহীদ না কাঁফের হাতে যদি সেই ব্যক্তি শহীদ এবং সেই ব্যক্তিকে অবশ্যই সমুন্নত করার জন্য আল্লাহ রসুল বলছেন যে জান্নাতে একশো স্তর আছে তার ভিতরে সর্বোচ্চ স্তরে দিবেন আল্লাহ শহীদ আমরা এখানে খুব স্পষ্ট বোখারি মুসলিম থেকে একটা হাদিস পেশ করে সম্মানিত দর্শক মন্ডলীর কাছে এটা জানাতে চাই যে এইভাবে কোনো মানুষকে শহীদ বলা নেহায়তন নাই আল্লাহর পথে জেহাদ করে মুশ্রিকের হাতে মারা যাওয়ার পরেও একটা লোক শহীদ হয়নি রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে সরাসরি নাকচ করে দিয়েছেন উমর রাজিয়াল্লাহ তালাহ বলেন আকবালা না আসছিলেন এসে বললেন শাহিদুন অমুক ব্যক্তি শহীদ উমুক ব্যক্তি শহীদ আলা শাহিদুন এইভাবে বলতে বলতে একজন ব্যক্তির পাশ দিয়ে গেলেন সাহাবিগুন তারপরে বললেন যে অমুক শহীদ তখন আল্লাহ চাদর আত্মসাত করেছিল সামান্য ছোট একটা চাদর মাল থেকে। সেই জন্য সে জাহান নামে চলে গেছে আমি তাকে জাহান নামে দেখতে পাচ্ছি তো সামান্য একটু আত্মসাত ছিল सल्लामुसलिम हाथी मारा जावा के विषय नाकच कर दिले लोकर विषय ने कत की तरह से खोला खोली भाव शहीद उल्लेख कर शहीद शब्द के अपमान कर संस्कार तो आ शहीद मर्यादा शहीद शब्द टाइम एकम शहीद सम्मानित दर्शक मंडल रसुल्लाम्रल्ला दिन के उचु करार्जन खाले सन्तरे भाव एक मुमुखी हुए जेहर मारा जाए व्यक्ति शहीद কোন কাের হাতে মারা যাবে সেই ব্যক্তি শহীদ হবে কি হবে না এটা আল্লাহ নির্ধারণ করবেন রসুল যে সকল সাহাবাদের ব্যাপারে শহীদ বলেছেন হাদিস দ্বারা যে সমস্ত শাহাবাদের নাম ধরে শহীদ বলা হয়েছে ওই সমস্ত নামের ব্যক্তিকে শহীদ ছাড়া অন্য কোন ব্যক্তি শহ আল্লা আল্লাহ তার সাহাবিদের কে ঠিকঠাক করতেছেন রেডি করতেছেন এমন সময় মেদাম নামক একজন আল্লাহ রসুল খিদমতরত অবস্থায় আবু দাউজের মধ্যে কাফেরের পক্ষ থেকে একটা তীর এসে লাগলো এবং সে মৃত্যু বরণ করলো তখন সাহাবাহী কেরাম তার ব্যাপারে মন্তব্য করেছিল হানি জান্নাতি জান্নাতের সুসংবাদে তার ভিতরে কয়টা কোয়ালিটি একত্রিত হয়েছে রসুলের খাদেম আমরা তো পীরের খাদেম হয়ে মাজারের খাদেম হয়ে অনেক কিছু আশা করি সে তো রসুলের খাদেম সাল্লাম তারপরে রসুলের খেদমতো অবশ্যই তারপরে সাহাবিদের মন্তব শহীদ হওয়ার মন্তব্যটা কি আমার মতো যদু মধু করতেছে নাকি সাহাবাই কেরম মন্তব্য করতেছেন কখনোই নাই তোমাদের এই মন্তব্য ভুল সাহাবির মন্তব্য ভুল আর আমি যদি মেয়ে আমার মন্তব্য ঠিক হয়ে যাচ্ছে যাহার নাম তার উপরে প্রজ্বলিত হবে সেই কম্বল কারণে যে কম্বল শেখ খয়বরের যুদ্ধে সরিয়ে ফেলেছিল বন্টনের আগে তাহলে এখন আমরা যাদেরকে শহীদ বলি একটা কম্বল আর এই শত শত কুড়ি টাকা আত্মসাত দুর্নীতি করে যারা দুর্নীতি ছাড়া কোনো ইতিহাস নাই তাদের তারপর একটা বিষয় হলো যে একজন নেক মানুষও যদি হয় এবং আমরা বাদ্যত দৃষ্টিতে দেখি যে সেই লোকটা আল্লাহর দিনের জন্যই কাফিরের হাতে মারা গেছে তবু আমরা বলবো যে এল সমে ভালো ধারণা তার জন্য সাহাদতের তামান্না করব। এইভাবে সম্মানিত দর্শক মন্ডলীর কাছে বলতে পারি যে রাসুল সাল্লাই বললেন হচ্ছেন হামজাইব আব্দুল মোতালেব এরপরে আল্লাহ রসুল বললেন অ রাজু এলা এমামিন ওই ব্যক্তিও শহীদ হামজার সাথে রাজি আল্লাহ যে ব্যক্তি স্বরাচারী স্বেচ্ছাচারী শাসকের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করল মন্দ কাজের নিষেধ করলক তাকে এই নিহত রাজি আল্লাহ তালের সাথে এইরকম পর্যায়ে কেউ যদি শহীদ হয় একমাত্র আল্লাহ তাল দিনকে উঁচু করার জন্য মাঠে নেমে কোনো অমুসলিম কোন স্বৈরাচারী শাসকের হাতে মারা যায় তাহলে আমরা এ হাদিসের ভিত্তিতে আন্তরিক ভাবে বলতে পারি যেটা বলতে গিয়ে তা ভুল পড়বে শহীদ নিয়ে আলোচনা আলহামদুলিল্লাহ হয়েছে আশা করি দর্শকদের জন্য জানাব আল্লাহ আলম সকলকে বুঝাতে অফিদান করেন আল্লাহ আমাদের বুঝাতে অফিদান করেন আল্লাহ এখন জানাজা নিয়ে যে আলোচনা আমরা করছিলাম সেদিকে ফিরে যাব মনে করছি তো আমরা এখানে বলবো যে জানাজা কে পড়াবেন তারপরে জানাজা কীভাবে পড়াবেন বা কোথায় দাঁড়াইবেন প্রথমে এটা আসছে তারপরে কিভাবে পড়াবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তো প্রথমে বলবো যে জানাজা পড়াবেন ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছেন তার নিকটতম আত্মীয় কেউ যদি ধর্ম সম্পর্ক ইসলাম সম্পর্কে জানে পারে সেই ব্যক্তি দায়িত্ব এখানে শেখ আপনার সাথে একটু বলতেছি এখানে এটা ব্যাপার হলো যে আমাদের সমাজে এটা ধারণা হয়ে গেছে যে নিকটাত্মীয় পড়াবে এটা তার হক ওয়ারিসটা পড়াবে এটা হক কিন্তু সে সোরা ফাতেহাই পড়তে জানে না সে এই বাক্যের আগের বাক্যটা ছিল যদি ওসিয়াত জান যে উমুক আমার জানাজা পড়াবে তাহলে সেটাকে অধিকার দিতে হবে আর তারপরে ওসিয়ত না থাকে তাহলে আম সাধারণ ভাবে নিকটতম আত্মীয় যে শুদ্ধ কোরআন করতে পারে যে মাস্লা মাসাইল জানে তাকে এই দায়িত্ব সে পালন করবে এখন যেই দায়িত্ব পালন করুন ইমাম সাহ হোক অথবা কোথায় যে জানাজার ব্যাপারে আমাদের সমাজে ধারণা হলো যে ওসিয়ত যাকে করেছে সেই করবে আচ্ছা ঠিক আছে এটা ওসিয়তের ব্যাপারটা শরীয়ত তাকে একটা অধিকার জি কিন্তু ওয়ারিশদের ভিতরে পড়বে অথচ সে আদায় করে না সে সলাৎ আদায় করে না আবার দেখা যাচ্ছে সে হয়তোবা মতকুর, খুর হিরুন এমন দেখা যাচ্ছে যে সাথে তার আড্ডা উপরন্তু সে জানাজার চালাতের জন্য যে দোয়াটা সে দোয়াটাও শুদ্ধ করে পড়তে পারে না সোরে ফাতেও ঠিক মতো করতে পারে না এমন ব্যক্তি জানাজা পড়ানোর কতটুকু যৌক্তিকতা স্পষ্ট করে দিয়েছে আমি যে শুদ্ধতা থাকতে হবে এবং সেগুলো জানতে হবে তাকে না আমি এখন বলতে চাচ্ছি যারা এই ধরনের করে ফেলেন नीतिम जा से जा जाना पड़ा इवक जे जो अभिभावक जो सत्यारी विषय तरह अवगति था दुआ जाने नियम कानून जाने योग्यता आई व्यक्ति पढ़ाए जदिना थे तरी जिम्मेदारी तरी उचित जे जरा जा पढ़ाते बला तरह से हस्तान्तर करा तराम परहेजगार मानुष नाम उल्लेख करा যে ব্যক্তি জানা যাদেরকে কয়েকটা কথা বলা হয় বা ওই ছেলেকে বলা হয় বা ব্যক্তির যারা নিকট আত্মীয় থাকে তাদেরকে বলা হয় যে তোমার পিতা বা তোমার চাচা কত অক্ত সলা ছুটেছে তখন তারা যদি বলে যে পাঁচ বা তিন তার দুইটা পদ্ধতি তারা বের করে যারা জানা যায় ওখানে করতে যান তারা তার একটা পদ্ধতি হলো এই যে যত অক্ত সলাদ ছুটেছে তত অক্ত সমান এত এত টাকা করে পাঁচশো বা পনেরোশো বা পাঁচ হাজার তোমরা দিয়ে দাও সলাতে সলাতের ফারা যেহেতু ওই সময় তারা আত্মীয় স্বজনারা খুব দুর্বল পরিবেশে থাকে কাজেই তারা এটা নির্দ্বিধে মেনে নেয় তাদের নির্দিধহে মেনে নেওয়া একটা অজ্ঞতা আর ইনার বল একটা জাহেলিযাত বড়কু কুসংস্কার এটা হতেই পারে না সাথে সাথে আদায় করে নিও যেমন ভাবে আসছে ঠিক এরকম ভাবে আপনাকে সমানিত সংস্কার আমাদের যেতে হচ্ছে সময় বলছে আজ নয় কিন্তু কথা থেকে যাচ্ছে কত সমস্যা আমাদের ভিতরে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব প্রশ্ন স্বাভাবিক কিন্তু তারপরেও বলবো যে সন্ন্যত মোতাবিক চলার আমাদের চেষ্টা করতে হবে এবং যার অন্তিম মুহূর্ত চলে যাওয়ার সময় চলে যাচ্ছে শেষটাও যেন সর্বনাশ না হয় এজন্য কুসংস্কার থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে তো হৈদান করুন আমিন পিস বাংলার পক্ষ থেকে আমাদের অতিথি মৃত্যুদেরকে মুবারকবাদ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় আরজ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আভি মহামাদ মাদ্রুদ্যানাদ্য়ি আপনারা দেখছেন পিশ টিভি ভাংলা ইটি আলোচনা জন্ম চন্যান্যান পরান চন্যান ড জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 সৃষ্টি সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের রূপ সমুখ মেনে চলা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 इनन गुणावली देखे अनुष्ठान इसलम माना दुनिया आज रात आप साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाई बांगल टी बांगल्